আনাস ইবনু মালিক রাজিয়াল তালাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বের হলে আমি তার নিকট পানি নিয়ে যেতাম তিনি তা দিয়ে শৌচ কার্য করতেন